রোমিল্লাহ আলিফলা পরাজিত হল আর রোম রোমানগন ফি আদনাল আর এক নিকটবর্তী স্থানে এবং তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই জয়লাভ করবে আল্লাহ আলাদি ছিল মিং কবলু পূর্বেও এবং পরেও দিন আর ওই দিন মমিনগন আনন্দিত হবে বিসমিল্লাহ আল্লাহ তাআলার এই শাহাজাত দুরুদ ইয়াং সরুমাইআশা তিনি যাকে ইচ্ছা বিজয় দান করেন তিনি যাকে ইচ্ছা বিজয়ী করে দেন ওয়া হুয়াল আযীযুর রাহীম এবং তিনি প্রবল পরাক্রান্ত পরম দয়াময় ওয়া আদাল্লাহি এবং তারা পরকাল সম্বন্ধে হুম গা ফিলন সম্পূর্ণ অমনোযোগী আওয়ালামু তারা কি এই চিন্তা করে না যে মনে মা আল্লাহ সৃষ্টি করেছেন আসামা আসমান হেতু এবং এক নির্দিষ্ট সময়ের জন্য অধিকাংশ মানুষ নিজ প্রভুর সম্মুখীন হওয়া সম্বন্ধে অবিশ্বাসী আওয়ালামু এরা ওই সমস্ত লোকদের কি পরিণাম হয়েছিল আল্লাহম যারা এদের পূর্বে গত হয়েছে কানু আসাদা তারা অধিকতর ছিল মীরভূম এদের অপেক্ষা শক্তি আরদ। এবং তারা জমি চাষ করতো তারা তা ও তাকে অধিক আবাদ করেছিল তাদের নিকট তাদের রসুলগণ পৌঁছেছিলেন বিলবাই সহা হুম বস্তু আল্লাহ এমন নন যে তাদের প্রতি জুলুম করবেন কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল পরিণাম আল্লা আসা উ যারা মন্দ কার্য করেছিল মন্দই হয়েছে কারণে যে তারা অবিশ্বাস করত বি আল্লাহর আয়াত তা নিয়ে বিদ্রুপ করত। আল্লাহ আল্লাহ তিনি পুনর্বারো সৃষ্টি করবেন আবার তোমরা তারই সমীপে উপনীত হবে এবং যেদিন কিয়ামত কায়েম হবে মুজরিমুন এবং তাদের শরিকদের থেকে কেউই হবে না তাদের সুফাহ সুপারিশকারী ওয়াকানু এবং এরা হয়ে যাবে বিসরকা ইহিম নিজেদের শরিকদের প্রতি কািন অস্বীকারকারী। আর যেদিন তারা সেদিন উদ্যানের মধ্যে উল্লোসিত থাকবে তারা তো উদ্যানের মধ্যে উল্লোসিত থাকবে আর যারা আজাবে গ্রেফতার হবে সুতরাং তোমরা আল্লাহ তাল পবিত্রতা বর্ণনা করো না সুনা সন্ধ্যায় ও সকালে এবং তারই প্রশংসা হচ্ছে ঢলে পড়ার পর ওয়াহা তুদ হিরুন এবং জোহরের সময় ইখরিজুল হাইয়া মিলাল মাইয় তিনি সজীবকে নির্জীব হতে বের করে থাকেন হাই এবং কবর হতে আর তারই নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে আন কখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিং তুরবিন মাটি হতে মধ্যে একটি এই যে লাকুম। তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মিন আং ফুসিকুম তোমাদের নিজেদের আজওয়াজান স্ত্রীগণকে লিতাসকনু ইহা তাদের আর তোমাদের এতে বহু নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আর তারই নিদর্শন সমূহের একটি এই আসমান ও করা এতে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন রয়েছে আর তারই নিদর্শন সমূহের একটি এই এবং তার তোমাদের অন্বেষণ করা এতে সেই লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা শ্রবণ করে আারই নিদর্শন সমূহের একটি এই যে ইউরি কুমুল বারক যিনি তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখিয়ে থাকেন ফও ফ যাতে ভয়ও হয় আবার আশাও হয় আসমান এতে নিদর্শন সমূহ রয়েছে সম্প্রদায়ের জন্য আর তারই নির্দেশ সমূহের একটি এই যে তৎপর যখন তোমাদেরকে ডেকে আহ্বান করবেন মিনাল আর দু ভূগর্ভ হতে বের হওয়ার ইদা আং তুম তৎক্ষণাৎ তোমরা বের হয়ে পড়বে এবং তার যা কিছু আসমান ও জমিনে রয়েছে কুল্লু ক নিত সমস্তই তার অনুগত এবং তিনি সেই সত্তা যিনি ইয়াব্দ উল খলক প্রথমবার সৃষ্টি করেছেন प्रज्ञा मराला तुम्हारे दृष्टान बर्णना कर আমি তোমাদেরকে দিয়েছি তোমরা ও তারা তাদের সমান হও দেখ যাদের সম্বন্ধে তোমরা পরস্পর নিজেদের মধ্যে আশঙ্কা করে থাকো নুফা সুল আয়াতি আমি প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা করে থাকি জ্ঞানবানদের জন্য বালিতাবা আল্লা বরং এই জালেমরা অনুসরণ করে চলেছে আহম নিজেদের প্রবৃত্তির সুপথে আনবে পথভ্রষ্ট করেন আর তাদের কোনো সহায়কও হবে না ফিমা কালিদ্দিন হানিফা অতএব তোমরা একনিষ্ঠ ভাবে এ ধর্মের প্রতি রাখো যার উপর তিনি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এটাই হচ্ছে সরল পথ এটাই হলো সরল ধর্ম पाबंदी करो मीन मुशरिकीन एसरिक अंतर्भुक्त थे এবং বহু দলে বিভক্ত হয়ে গেছে প্রত্যেক দল বিমা হিম ফারি নিজেদের ওই পন্থায় গর্বিত যা তাদের কাছে রয়েছে আর যখন মানুষের উপর কোন বিপদ আসে সন্নিধান হতে তাদেরকে কিছু অনুগ্রহ উপভোগ করানি তাদের কেউ কেউ শিও প্রভুর সাথে অংশী স্থাপন করতে আরম্ভ করে লিয়াকুরুমা হুম কথা আমি কি তাদের নিকট কোন দলিল অবতীর্ণ করেছি যা তাদেরকে নির্দেশ দিচ্ছে বিমা কানি কুন আল্লাহর সাথে অংশী স্থাপন করতে আর যখন মানুষকে আমি কিছু অনুগ্রহ উপভোগ করাই তারা আনন্দিত আর যদি তাদের উপর কোন বিপদ আসে বিমা কদ্দামাত পূর্ব কর্মসমূহের বিনিময়ে ইদাহুমাতুন তখন তারা নিরাশ হয়ে যায় জীবিকা দান করেন লিমাইয়া যাকে ইচ্ছা এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন ইন্দ এতে নিদর্শন রয়েছে ইমানদার লোকদের জন্য যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে আর এরূপ লোকেরাই সফলতা লাভ করবে এবং তোমরা যেই বস্তু এ উদ্দেশ্যে প্রদান করবে যে সন্তুষ্টি কামনা করে তবে এরূপ লোকেরাই আল্লাহর সমীপে প্রদত্ত মালে বর্ধিত পাবে আল্লাহ রাজা ককুম তারপর তোমাদেরকে রিজিক দিয়েছেন সোম্মাই উমিত অতঃপর তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকেন সোম্মাই পুনরায় তোমাদেরকে জীবিত করবেন হালমিং সুরকা ইকুম তোমাদের শরীরদের মধ্যে কি কেউ এরূপ আছে ও জলভাগে বিমা মানুষের সহস্তকৃত কর্মসমূহের দরুন যেন আল্লাহ তাদেরকে তাদের কাজের কিভোগ করা তাদের পরিণাম কিরূপ হয়েছিল আল্লা কবলু যে সমস্ত লোক অতীতে গত হয়ে হয়ে গেছে কানা আক মুশরিক তাদের অধিকাংশই মুশরিক ছিল যে দিবস আল্লাহর পক্ষ থেকে আর অপসারিত হবে না সেদিন সমস্ত লোক পৃথক পৃথক হয়ে যাবে যে ব্যক্তি করছে রচনা করছে যার শেষ ফল এই হবে যে আল্লাহ বিনিময় প্রদান করবেন তাদেরকে যারা ইমান এনেছে এবং নেকিহিও তিনি বায়ুরাশিকে পাঠিয়ে থাকেন মুবাসি রুসংবাদ দেয় আর যেন তোমাদেরকে তার রহমত আস্বাদন করান ফুলকু আমরিহি এবং যেন জাহাজসমূহ তার নির্দেশে চলে ওয়ালি তাবোতা এবং যেন তোমরা তার প্রদত্ত রিজিক অন্বেষণ করো ওয়ালি আল্লাহ কুমতাস করুন এবং যেন এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো অতঃপর আমি ওই সমস্ত লোক হতে প্রতিশোধ নিয়েছি মিনাল্লা আজরম যারা অপরাধমূলক কাজ করেছে खंड खंडर অতঃ্পর তোমরা বৃষ্টিকে দেখতে পাও যে তখন তারা আনন্দ করতে থাকে অথচ আনন্দিত হওয়ার পূর্বক্ষণে যে আইউনাসালা আলাই হিম তাদের উপর বর্ষিত হলো মিন কবলিহি তার পূর্বে তারা নিরাশ ছিল করে দ্বারা জমিনকে কিরূপে সজীব করে তোলেন বাউতিহা তা মৃত হওয়ার পর ইউতা নিঃসন্দেহে তিনি মৃতদেরকে জীবিত করবেন কদির আর তিনি সকল বস্তুর উপর আর যদি আমি তাদের প্রতি সুতরাং আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না আর বোধিতদেরকেও আহ্বান শোনাতে পারবেন না ইদাওয়াল নদুরবিন जख पृप्रदर्शन तरह केवल तरह जरा आयूर राहुम मुस्लिम तेने चले সৃষ্টি করেছেন আনন্ত দান করেছেন মিমবাহিফিন দুর্বলতার পর শক্তি আলা পুনরায় শক্তিশালী করার পর করেছেনবা দুর্বল ও বৃদ্ধ ইয়াহলুকুমাইয়াশাহ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন ওয়াহ আলিম আর তিনি মহাজ্ঞানী আল কদির ও শক্তিমান শপথ করে বলবে যে মা আতিন তারা মুহূর্ত কালের অধিক অবস্থান করেনি কেদায় ফোন এরূপে তারা পৃথিবীতেও উল্টা চলতিন দান তারা বলবে দিন এটাই কিন্তু তোমরা এটা বিশ্বাস করতে না উপকারে আসবে না আল্লাহ জালিমদেরকে তাদের আপত্তি আর না তাদের থেকে আল্লাহ তাল অসন্তোষের প্রতিবিধান চাওয়া হবে কত বরব না এবং আমি বর্ণনা করেছি লিন্নাসী মানুষের জন্য এই কুরআনে প্রকারের উত্তম বিষয় সমূহ আর যদি আপনি তাদের নিকট নিদর্শন আনয়ন করেন এই কাপেররা এটাই বলবে যে ইন আংতু তোমরা তো বাতিলপন্থী লোক ব্যতীত আর কিছুই নও এরূপ ভাবেই আল্লাহর মেরে থাকেন আল্লাহ যারা আপনি আল্লাহর সত্য আর আপনাকে যেন অধৈর্য করতে না পারে আল্লা এ অবিশ্বাসীরা